স্মিল্লি রহমানি রহি পলিসু আহ্বো ইলি নি ইল ও ই ত্রিফী কৈ أَصْبُ অসবু ইলাই مِنَ জাহি কিছু জিনিস আগুনে পুড়ে যায় কিছু জিনিস বিশুদ্ধ হয় পবিত্র কোরআনে বর্ণিত ঘটনাগুলোর দিকে তাকালে একটা প্যাটার্ন দেখা যায় যারা সত্যের পথে চলেন যারা বাতিলের সাথে আপোষ করেন না যারা আর কিছুকে ভুলে কোনো রকম ছাড় না দিয়ে এক আল্লাহ সুবাহর সন্না সেরতুল মুস্তাকিমের উপর অটল থাকলে তাহিদের প্রশ্নে ছাড় না দিলে এক সময় না এক সময় আমাদের পরীক্ষার মুখোমুখি হতেই হবে এটাই নিয়ম আল্লা সুবাহান হাত আল্লাহ বলেন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 মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী সঙ্কাবোধ আর দুই থেকে তিন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 আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা জানো মালের ক্ষতি ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোন বিপদ নিপতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই তারা হৃদায়তপ্রাপ্ত সুর আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন সত্যকে স্বীকার করতে গেলে কমফোর্ট জোন থেকে সরে আসতে হয় নিজের কিছু পছন্দের জিনিস ছাড়তে হয় ছাড়তে হয় সাজানো গোছানো অন্য সবার মতো করে বানানো ঘরের মায়া কিন্তু বিনিময় পাওয়া যায় এ পরীক্ষাগুলোর মাধ্যমে আর রহমান তার বান্দাদের দান করেন করেন করেন। সম্মানিত বিশুদ্ধ বা পরীক্ষাগুলোর মাধ্যমে আর রহমান তাদেরকে বাছাই করে নেন যারা লাভ করবে তার নৈকট্য পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবাহআলা হক ও বাতিলকে আলাদা করেন মানুষের কাছে তা স্পষ্ট করে তোলেন পরীক্ষার মাধ্যমে আল্লাহ বিজয়ের উপলক্ষ তৈরি করেন পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা হয়ে ওঠেন মহান হকপথের বৈশিষ্ট্য হল পরীক্ষা এই পরীক্ষা বিভিন্ন মাত্রার হতে পারে বিভিন্নভাবে আসতে পারে কিন্তু পরীক্ষা আসবেই নিশ্চয় যে পথে চলতে গেলে বাধা আসে না যে পথ কণ্ঠ কাকির্ণ নয় সে পথ দিন ইসলামের পথ নয় খুব চমৎকারভাবে ভাবে এ পথের পরিচয় তুলে ধরেছেন ইমাম ইবনুল কাইম তার আল ফায়েদ গ্রন্থে কয়েকটি লাইনে ফুটিয়ে তুলেছেন চিন্তার এক গভীর সমুদ্র তিনি বলেছেন এ পথ তো সেই পথ যে পথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন আদম আলাহি ইসাল্লাম ক্রন্দন করেছিলেন নুহ আলহ ইসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম খলিল উল্লাহ জবেহ করার জন্য শোয়ানো হয়েছিল ইসমাইল আলহিমকে খুব স্বল্প মূল্যে বিক্রি করা হয়েছিল ইউসুফ আলহিমকে কারাগারে কাটাতে হয়েছিল জীবনের দীর্ঘ কয়েকটি বছর জবেহ করা হয়েছে নারী সংশ্রভ থেকে মুক্ত ইয়াহ ইয়া আলহিমকে রোগে ভুগেছেন আয়ুব আল্লাহ সাল্লাম দাউদ আলহি সাল্লামের ক্রন্দন সীমা অতিক্রম করেছে নিঃসঙ্গ জীবনযাপন করেছেন ইসা আলহি সাল্লাম নানা দুঃখ যে পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছেন তার অন্যতম হলো বন্ধুত্ব কারাগার জীবিতদের কবর বিষাদের ঘর সত্যবাদীদের জন্য অভিজ্ঞতা আর শত্রুদের আনন্দের উচ্ছ্বাস্থল কারাগার এমন এক পরীক্ষা যা কারোর জন্য আনে সোনালী ফসল আবার কারোর জন্য আনে ধ্বংস বিচ্যুতি করে হৃদয়কে করে অথবা মানুষ এ থেকে লাভবান হয় বন্ধুত্ব তার চিন্তা ও নফকে পরিশুদ্ধ করে অনেকের জন্য এ হলো সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া দিনকে তুচ্ছ মূল্যে বিকিয়ে দেয়া বিশ্বাস পরাজয় আর ইমান হারা হবার জায়গা কারাগার হল নাবি করে আর আখিরাতের তীব্র কামনা এমন এক পাঠশালা যেখানে শিয় প্রতিপালকের শরণে পাথরের মতো শক্ত হৃদয় হয় কোমল প্রাণহীন আশাহত কুলসিত অবাধ্য চোখেও নামে অনুতাপ আর তাওবার বৃষ্টি কারাগার এমন এক পাঠশালা যেখানে মস্তিষ্ক মজুদ করা হৃদয়ের গভীরে প্রথিত হয় এলম আমলে পরিণত হয় সত্যের পথে চলার সংকল্প দৃঢ় হয় আর বান্দা অর্জন করে রবের নৈকট্য কারাগারে শিক্ষা গ্রহণ করেছিলেন নাবী ইউসুফ আলহ ইসাল্লাম কালক্রমে মহান দৃষ্টান্ত অনুসরণ করে সাদ আস্বাদন করেছিলেন খুবাই বিবনা আদির আদিয়ালহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা ইমাম মালিক রাহিমা উল্লাহ ইমাম আহমদ ইবনা হাম্মাল রাহিমাহুল্লা সহ সালাফা সোয়ালহিনের অনেকেই আল্লাহ তাদের উপর রাহমা বর্ষণ করুন রাহিমাহমুল্লা বন্দিত্ব আর কারাগার তাদের পরাজিত করতে পারেনি পারেনি সত্যের পথ থেকে বিচ্যুত করতে নির্যাতন পারেনি হকের প্রশ্নে আপসে তাদের বাধ্য করতে তার সাম্প্রতিক যুগেও যখন সোনালী এপথের উত্তরাধিকারীরা তাহিদের পতাকা উঁচিয়ে ধরলেন হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করলেন মানবরচিত সংঘ তন্ত্র মন্ত্র ও সরিয়ার বদলে করলেন পূর্ব ও পশ্চিমের তাদেরকে বন্দী করল নিক্ষেপ করলো কারাগারের অন্ধকার কুঠরিতে কুরআনে বর্ণিত সেই ফিরাউনের মতো আধুনিক ফিরাউনরাও বলল যদি ছাড়া ইলাহ রূপে গ্রহণ করো তাহলে আমি তোমাকে অবশ্য অবশ্যই অবশ্যই কারারুদ্ধ করবো উনত্রিশ সত্য সত্যপথের পথিকদের আবদ্ধ করা হলো তাদের উপর চালানো হলো অমানসিক অবিশ্বাস্য অভূতপূর্ব সব নির্যাতন পুনরাবৃত্তি হলো সেই একই গল্পের হু বিলাল রাজি আল্লাহু আনহু আর সুমাইয়া রাজি আল্লাহ আনহাদের জায়গা নিতে এলো সাঈদ উমার নাসির ফাতিমা, আফিয়া সহ নাম না জানা আরো অসংখ্য মোয়াহিদ দররা, চাবুক মতো পৈশাচিকতা কিন্তু বদলালো কেবল খুঁটি নাটি গুলি মূল চিত্রনাট্য আজও অপরিবর্তিত অনেকে হার মানলো আপোষ কিংবা চুক্তি করলো বিকিয়ে দিল নিজের বিশ্বাস ও আদর্শকে নিজেদের স্বাধীনতা সময় ও রক্তের বিনিময়ে নাবি ইউসুফ আল্লাহ ইসালামের পাশালায় নিজেদের আত্মত্যাগের বিনিময়ে আধারের এই সুদীর্ঘ মৌসুমে পথারা উম্মার সামনে হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে তুলে ধরলেন সোনালী প্রজন্মের উত্তরাধিকারীরা আমাদের মাঝে থাকলেও সার্বিকভাবে আমরা এ পথের ও এ পথিকদের ভুলতে বসেছি বিস্তৃত প্রায় এ গৌরবের অধ্যায়কে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা এ পাঠশালার অমূল্য কিছু শিক্ষা আর তিন প্রজন্মের তিনজন রব্বানি আইলিমের জীবনী নিয়ে শেখ আহমেদ মুসাজিবরিলের প্রাউড গ্রাজুয়েটস অব দ্য ইউনিভার্সিটি অব ইউসুফ আলহিসাল্লাম লেকচার সিরিজ অবলম্বনে সাজানো এই লেকচার সিরিজ নাবি ইউসুফ আলহ ইসাল্লামের পাঠশালা শেখ আহমদের মূল লেকচার সিরিজে তিনি ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহকে নিয়ে আলোচনা করেছেন শেখ আহমদের নিজ ইচ্ছা ছিল এই সিরিজের তৃতীয় পর্ব শেখ কেন্দ্র করে সাজানোর। যদিও নানা জটিলতার কারণে পরে তা আর সম্ভব হয়নি তাই শেখ আহমদের অপর একটি লেকচার থেকে নাবি ইউসুফ আলহ্লামের পাঠশালা সিরিজে শেখ নাসির আল ফাহের অংশটি সংযুক্ত করা হবে ইনশাল্লাহআ আলা পাশাপাশি শেখ আহমদের বিখ্যাত লেকচার সিরিজ শারহুলা বা এক্সপ্লানেশন অব দ্য থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটি তাও সিরিজ নামে অধিক পরিচিত যার বাংলা ভাষন মুবাই মিডিয়া প্রকাশ করছে সেখান থেকে তার নিজস্ব কিছু অভিজ্ঞতার কথা উপসংহারী হিসেবে যোগ করা হবে বিদাহিতা আলাল আমাদের এই কাজে আমরা ইম হাউজের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আল্লাহ আমাদের এবং তাতে আগে শেখ আহমদ শেখ আহমদ মুসাজিবরিলের জন্ম যুক্তরাষ্ট্রে তার পিতা শেখ মুসাজিবরিল ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই সুবাদে আহমদ মুসাজিব্রিল তার শৈশবের বেশ কিছু সময় মদিনায় কাটান সেখানেই এগারো বছর বয়সে তিনি কুরআন হিবস সম্পন্ন করেন উচ্চ মাধ্যমিক পাশ করার আগেই তিনি বুখারি ও মুসলিম মুখস্থ করেন কৈশোরের বাকি সময়টুকু তিনি যুক্তরাষ্ট্রই কাটান এবং সেখানেই উনিশশো উননব্বই সালে হাইস্কুল থেকে পাশ করেন পরবর্তীকালে তিনি বুখারি ও মুসলিমের সনদসমূহ মুখস্থ করেন এরপর হাদিসের ছয়টি কিতাব কুতুবস্থিতাহ মুখস্থ করেন তারপর তিনিও তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শরিয়ার উপর ডিগ্রি নেন আহমেদ মুসাজিবরিল শেখ ইবনু উসাইমিনের তত্ত্বাবধানে অনেকগুলো কিতাবের অধ্যয়ন সম্পন্ন করেন এবং তিনি তার কাছ থেকে অত্যন্ত বিরল তাজকিয়াও লাভ করেন শেখ বাকর আবুজাইদের সাথে একান্ত দার্সে তিনি আল ইমাম অল মুজাদিদ শেখ মুহম্মদ ইবন আব্দুল ওয়াহাব ও শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার কিছু কিতাব অধ্যয়ন করেন তিনি অধ্যয়ন করেন এবং তাজকিয়া লাভ করেন তিনি তার পিতার সহপাঠী শেখ ইহসান ইলাহি জহিরের অধীনেও পড়াশোনা করেছেন শেখ মুসাজিবরিল শেখ ইহসানকে আমেরিকায় আমন্ত্রণ জানান শেখ ইহসান আমেরিকায় কিশোর আহমদের সাথে পরিচিত হবার পর চমৎকৃত হয়ে তার বাবাকে বললেন ইনশাআল্লাহ আপনি একজন মুজাদ্দিদ তুলেছেন। তিনি আরো বললেন এ তো আমার বইগুলো সম্পর্কে আমার চেয়েও বেশি জানে শেখ মুসা মুসাজিবর বিখ্যাত সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাহতুমের লেখক শেখ শফিউর রহমান আল মুবারকপুরের অধীনে দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন এছাড়াও তিনি অধ্যয়ন করেন শেখ মুকবিল শেখ আবদুল্লাহ গুনাইমান শেখ মুহাম্মদ এবং শেখ আতিয়া অধীনে শেখ আতিয়া ছিলেন শেখ আল্লাহ আল আমিনা প্রধান তাপসির গ্রন্থ আদল বয়ানের কাজ শেষ করেন শেখ আহমদ মুসাজিবরিল শেখ ইব্রাহিম আল হুসাইনেরও ছাত্র ছিলেন শেখ ইব্রাহিম ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর আল্লাজনা আদাইমা লীল ইসলামিয়া ও লফতার প্রথম দিকে সদস্য লাভ করেন এছাড়া অধীনেও তিনি অধ্যয়নের সুযোগ পান মহাদিস শেখ হামাদ আল আনসারের অধীনে হাদিস অধ্যয়ন করেন এবং তার কাছ থেকেও তাজকিয়া লাভ করেন তিনি শেখ আবু মালিক মোহাম্মদ আকরার অধীনেও অধ্যয়ন করেন শেখ আবু মালিক মালিককে তার জানাজার ইমামতি করার জন্য অনুরোধ করেন শেখ আহমদ মুসা জিব্রিল শেখ মুসা আল কারণির ছাত্র কোরআনের ব্যাপারে শেখ আহমদ ইজাজা প্রাপ্ত হন শেখ মুহম্মদ মা ও অন্যান্যদের কাছ থেকে মুসা মুসাজিবরিল ও শেখ আহমাদ মুসাজিবর আলিম থেকে উপকৃত হবার জন্য মন্তব্য করার সময় শেখ বিনবাজ তাকে শেখ হিসেবে সম্বোধন করেন এবং বলেন তিনি আলিমদের কাছে পরিচিত এবং উত্তম আকিদা পোষণ করেন শেখ আহমদ বর্তমানে আমেরিকায় নিজ পরিবারের সাথে অবস্থান করছেন সমাপ্তির যেকোন একটি দান করুন